আমাদের আজকের গল্পে মনস্তাত্ত্বিক সমস্যার উল্লেখ রয়েছে মানসিক স্বাস্থ্য টিম সানডে সাসপেন্সের কাছে কোনোভাবেই ব্যঙ্গ বিদ্রুপ বা হাস্যরসের বিষয় নয় টিম সানডে সাসপেন্স মনে করে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি প্রয়োজনে মনোবিদ বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আর আজ সানডে সাসপেন্সে আপনার জন্য दासगुप्त नंदिर लेखा मन रंगधूसर बैशाली दासगुप्त नंदिर जन्म उत्तर चौबीस परगनारोधपुरे बर्तमान उत्तर कलकार बसिंदा पेशाय सरकार स्कूले शिक्षिका नेशाय लेखिका ता एककल्पग्रंथ नरकर दार खोला प्रथम प्रकाशित होनी साल बोम प्रकाशन एरपर विभा नेत्र अरण्यम प्रकाशनी थपद छाड़ाओ बे कि संकल्ण गल्प प्रकाशित हो आजकल गल्पाठे अयिका सूत्रधारीप शुरू हम रंग धूसर फ्लक्सिटी अमेरिकार नेवाटा राज्य अंतर्गत एक छोट जमी शहर छब सुंदर निर्जन लोकालय मरुभूमिर मध्युक प्राणर स्पर्श नहीं आलको पड़े रही है शहरता दूरथ उकि दिए आसर उड़ा पहाड़ ওদিকে তাকালেই মনে পড়ে যায় ছোটবেলায় দেখা দিলস হ্যাভ আইস দিয়ে অন্য মান হেঁটে যেতে যেতে চমকে উঠতে হয় হঠাৎ মনে হয় পুরো শহরে আমি একা বাড়ি ঘর রাস্তা গ্যাস স্টেশন ডিপার্টমেন্টাল স্টোর সবই আছে শুধু মানুষ নেই তারপর ভালো করে নজর করলে বোঝা মানুষের অস্তিত্ব সব মিলিয়ে পাঁচশো লোক বাস করে কিনা সন্দেহ হয় আমার কে বলবে এখান থেকে মাত্রই কয়েক ঘন্টার দূরত্বে পৃথিবীর সবচেয়ে জাঁকচমকের জায়গাগুলোর মধ্যে অন্যতম লাস্ট বলা হয় কখনো ঘুময় না ২৪ ঘন্টা সেখানে চলছে হইচই ফোয়ারা আর এখানে যতই সুন্দর হোক একসময় ক্লান্ত লাগে দুটো কথা বলার জন্য প্রাণটা আঁকুপাকু করে কিন্তু কিছু করার নেই যে সামান্য কজন প্রতিবেশী রয়েছেন তাদের কাউকে দেখে তেমন মিশুকে মনে হয়নি যদি আমি এখানে এসেছি মাত্রই কয়েকদিন হলো তবু সকাল বিকেল রাস্তায় যে কজনকে চোখে পড়ে তাদের সঙ্গে গুড মর্নিং বা গুড ইভিনিং ছাড়া বিশেষ কথা হয়নি আমার নাম জ্যানেট সিভাসন আমি এখানে শখ করে আসিনি নিউ ইয়র্ক ছেড়ে আসার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু এখানে আমাদের কোম্পানির একটা গ্যাস স্টেশন আছে কিছুদিন আগে সেই গ্যাস স্টেশনের বহুদিনের ইনচার্জ লোকটি আচুমকা নিরুদ্দেশ হয়ে যায় যেটুকু জানতে পেরেছি লোকটি সম্ভবত ড্রাগ ছিল কিছুদিন ধরেই নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল ওকে নিয়ে নিরুদ্দেশ না হয়ে গেলে হয়তো ওকে বরখাস্ত করত কোম্পানি নিউ ইয়র্কে সত্য জয়েন করা জুনিয়র কর্মচারী আমাকে ওর জায়গাতেই ভালো একটা স্যালারি হাইকে লোক এখানে পাঠানোর প্রস্তাব দেওয়া হল অবশ্য মাইনে না বাড়ালেও আসতে আমাকে হতোই বসের অনুরোধ আদেশ। স্থানীয় দুটি ছেলেমেয়ে আমার অধীনে কাজ করে কাজ খুব একটা নেই কিন্তু সারাদিন গ্যাস স্টেশন আগলে বসে থাকাটাই দায়িত্ব সমস্যা কাজ নিয়ে নয় সমস্যা হলো থাকার জায়গা নিয়ে কম্পানি থাকা খাওয়ার খরচ দেবে বটে কিন্তু আমি চাইছিলাম লভ লকের ভেতরেই কোথাও থাকতেন অবশেষে গ্যাস স্টেশন থেকে মোটামুটি মিনিট পনেরো দূরত্বে পেলাম একটা বাড়ি মানে পেইং গেস্ট আর কি কোম্পানি থেকে পাওয়া আমার টু সিটার গাড়িতে যাতায়াত করতে সুবিধেই হবে বাড়িওয়ালা মিস্টার কার্ট গুডম্যান বৃদ্ধ মানুষ সত্তর বছরের মতো বয়স হবে কিন্তু এখনো বেশ শক্তপোক্ত গরম অসুস্থ স্ত্রীর সঙ্গে থাকেন ঝুট ঝামেলাহীন পরিবার নিজেদের বাড়ির একটা অংশে আমাকে পেইং গেস্ট রাখতে রাজি হওয়ায় আমি হাঁপ ছেড়ে বাঁচলাম আমার মনে হল ওরও টাকার দরকার ছিল সে যাই হোক অবশেষে যে থাকার জায়গা জুটেছে এতেই আমি আনন্দিত যে বাড়িতে আছি মিস্টার আর আতিথ্যে আমি সন্তুষ্ট যদিও মিসেস গুডম্যানের সঙ্গে খুব বেশি কথা হয়নি যা কিছু বলার মিস্টার গুডম্যানই বলেছেন আমি আসার পর একদিনই স্বামী বাড়িতে ছিলেন না বলে আমাকে ব্রেকফাস্ট দিতে এসেছিলেন বৃদ্ধা বৃদ্ধা অসুস্থ হলেও বেশ আধুনিকা ঘরের মধ্যেও এতখানি মেকআপ করে রয়েছেন দেখে কেমন যেন লেগেছিল আমার তাছাড়া ফুল স্লিভ লং গাউনে অনেকটা রূপকথার স্নো হোয়াইটের মতো দেখা ছিল পরে অবশ্য ভাবলাম বয়স বেড়ে গেলেও নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার মধ্যে অন্যায় তো কিছু নেই সেদিনের পর আর দেখিনি ওকে অসুস্থ মানুষ ঘর থেকে বেরোন না একেবারেই গুডম্যানের কাছে গুডম্যান প্রথম দিনই আমাকে বলে দিয়েছিলেন আমি যেন ওকে কাট বলেই ডাকি আমারও সেটাই সুবিধাজনক মনে হয়েছে মাঝে মাঝে মনে হয় বাড়িতে কোনো শিশু থাকলে ভালো হতো অন্তত দুজনের খুনশুটি হাসি ঠাট্টার শব্দ কানে আসে কিন্তু আমাকে ওরা কখনো ঘরে ডাকেননি তাই ইচ্ছে করলেও ওদের আড্ডায় যোগ দিতে পারি না মোটের উপর আমার নতুন বাসস্থানে আমি মোটামুটি মানিয়েই নিয়েছি দেখতে দেখতে লাভলকে আমার প্রথম সপ্তাহান্ত এসে গেল শুক্রবার রাত থেকেই মনটা খারাপ হতে শুরু করেছিল শনিবার বিকেল হতে না হতে আমার প্রায় কান্না পেতে লাগলো নিউ এখন আমার বন্ধুরা নির্ঘাত কোনো একা বসে আছি এখানকার ছেলেমেয়েরাও সেখানে আনন্দ করছে নিশ্চয়ই কিন্তু বন্ধুদের ছাড়া একা একা সেখানে যাওয়ার ইচ্ছেটুকু হচ্ছিল না যদি আমি মাত্রই তেইশ বছরের একটি মেয়ে দেখতে শুনতে খুব খারাপ নই তাই পাবে গেলে আমাদের গ্যাস স্টেশন থেকে গাড়িতে গ্যাস মজুত করে রওনা হতে দেখেছি স্টেশনে কাজ করা ছেলেটিকে জিজ্ঞেস করে জেনেছি এখানকার অনেক লোকই সপ্তাহান্তে লাস চলে যায় এক দুদিন আনন্দ করে ফেরে কাজে শনি রবিবার শনিবারের রাতটা নষ্ট করতে ইচ্ছে করছিল না পরদিন রবিবার আবার আমার নাইট ডিউটি মাত্র তিনজন স্টাফ ক্যাস্টেশনে কাজে নিজেদের বোঝা পড়া করে ডিউটি ভাগ করে নিতে হয় তার মধ্যেও আমি যেহেতু মাইনেটা ওদের চেয়ে বেশি পাই পদাধিকারেও আমি বড় তাই দায়িত্ব আমাকেই নিতে হয় বেশি আজ রাতটা আমি ছুটি নিয়েছি পল আর রেন আমার স্টেশনের দুই সহকর্মী সম্ভবত রবিবার রাতটা নিজেদের মতো করে উপভোগ করতে চাই তাই প্রস্তাবটা ওদেরই ছিল আমি না থাকতে অবশ্য আজ রাতটাও ওদের মন্দ কাটবে না এখানকার গ্যাস স্টেশনে দিকে কাস্টমার প্রায় আসে না তাই রাতে কাজ খুব একটা থাকে না পল আর রেন কে ওদের নিজেদের মতো সময় কাটাতে বা খুনশুটি করতে দেখলে আমার বুকের মধ্যে যে কখনো বেহালা বাজে না তা নয় ওরা সতেরো আঠেরো ঠিকই আমিও তো বৃদ্ধ নই একটা দীর্ঘশ্বাস ফেলে জানলার পাশ থেকে সরে এলাম সেপ্টেম্বর মাস শীত শুরু হয়ে গেছে। কিন্তু এখানে বেশ আরামদায়ক আবহাওয়া তবে গ্লাসে ওয়াইন্ড ঢেলে আমার প্রিয় স্টিভি ওয়ান্ডারের আই জাস্ট কল টু সেভ ইউ চালিয়ে আরাম দাঁড়ায় গাড ঢেলে দিয়েছি আচমকা একটা বেহারা শব্দে মৌতাত ভেঙে গেল একটা বিশ্রী খেঁচ খেঁচ শব্দ কোনো অমসৃণ জায়গায় শক্ত কিছু দিয়ে ঘষলে যেমন হয় অনেকটা সেরকম আমি উঠে গানটা বন্ধ করে দিলাম ভালো করে বোঝার জন্য আর তক্ষণি বুঝেও গেলাম ওটা রেডিওর শব্দ কটের ঘরের সকাল বিকেল চলতে থাকা রেডিওটা সঠিক স্টেশন খুঁজে না পেয়ে বিশ্রী শব্দ করে চলেছে হঠাৎ এরকম প্রচণ্ড জোরে রেডিও চালানোর কারণ বুঝতে পারলাম না তবে অপেক্ষা করতে লাগলাম শব্দটা কমার প্রায় দশ মিনিট পরেও শব্দটা কমল তো নাই বরং আমার মাথায় একটা অসহনীয় অনুভূতি সঞ্চার করতে লাগল আমি আর সহ্য করতে না পেরে উঠে পড়লাম আমার ঘর আর ওদের ঘরের মাঝখানে দেওয়ালের ব্যবধান ওদের ঘরে যেতে হলে ভেতর দিয়ে যাওয়ার কোনো পথ নেই বাড়ির বাইরে লন হয়ে যেতে হয় আমি ঘরের দরজা ভেজিয়ে লনে পা রাখলাম আর কিছুক্ষণ এই শব্দ শুনতে হলে আমি উন্মাদ হয়ে যাব কটের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ সেটাই আশা করেছিলাম আমি দরজার সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত করে ডোরবেল বাঁচালাম বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও কেউ দরজা খুলল না দেখে আবার বেল বাঁচালাম কিন্তু নিজেই বুঝতে পারছিলাম এরকম ভয়ঙ্কর আওয়াজের মধ্যে কারো ডোরবেলের আওয়াজ শুনতে পাওয়ার কথা নয় আবার কয়েক মিনিট দাঁড়িয়ে সরু এক ফালি জায়গা রয়ে গেছে যেখানটা পর্দা আবৃত করতে পারেনি আমি জানতাম যা করতে চলেছি তা অন্যায় কিন্তু মনকে প্রবোধ দিলাম এই বলে যে দুজন বৃদ্ধ বৃদ্ধা ডোরবেলের শব্দে দরজা না খুললে নাইন ওয়ান ফোন করার আগে আমার যা করণীয় আমি তাই করছি জানলার কাছে একটা হাতের ভর রেখে এক পর্দার ফাঁকা অংশ দিয়ে চালিয়ে দিলাম ঘরের ভেতরে একটা মাত্র কম পাওয়ারের আলো চলছে তাহলেও घर भेतरता मोटामु दृश्यमान जीवन अबाक हईनी देखल रेडियो ओरकम अद्भुत काक शर्दे चल है रेडियोर सामने हासि हासि मुखे हृष्ट चित তার হাতের ভঙ্গিমা দেখে মনে হচ্ছে মনেই হচ্ছে না রেডিওর ওই কর্ণবিদারক প্রবল নিনাদে তার কোনো অসুবিধে হচ্ছে বরং সে যেভাবে নাচছে মনে হচ্ছে কোন অসাধারণ সুন্দর সঙ্গীত পরিবেশিত হচ্ছে অনুভব করতে পারছি আমি চলেই আসছিলাম শেষবারের মতো একবার তাকালাম ঘরের ভেতরে রেডিও ঠিক সম্মুখে যেখানে কট সেই অলৌকিক নাচে মত স্ত্রী এখান থেকে তার এক মাথা সোনালি চুল দেখা যাচ্ছে এক স্বাদ কচিত নির্লিপ্তায় সে তার স্বামীর এই গা শিরশির করা উন্মাদৃত্যকে সম্পূর্ণ তুচ্ছ করে পিছনে ফিরে বসে রয়েছে মহিলার প্রতিবাদের ধরনটা আমার ভালো লাগল এরকম স্বামীর সঙ্গে থাকতে বাধ্য হলে একজন বৃদ্ধার এই সামান্য প্রতিবাদটুকু ছাড়ার উপায় কি পরদিন খুব ভোরে ঘুম ভেঙে গেল চোখ খুলতে না খুলতে মনে পড়ে গেল কাল রাতে কটের জানলা দিয়ে দেখা দৃশ্যের কথা আজ হবে। হবে নিজেকে শক্ত রাখতে দরজা খুলে লনের ঘাসে পা রাখতেই গরম গরম কফি হাতে সামনে এসে দাঁড়ালো কট মুখে কান এঁটো করা হাসি আজ ওকে দেখে মনে হচ্ছে কাল রাতে যা দেখেছি সব ভুল কফিতে চুমুক দিতে দিতে লনে রাখা টি টেবলের পাশের চেয়ারে গিয়ে বসলাম কট বসল পাশে সকালের এই সময়টা বেশ ভালো লাগে ঝলমলে সূর্যের আলো সরাসরি এসে পড়ে লনের ঘাসের ওপর একটু দূরে লন মোয়ারটা রাখা এর মধ্যেই কট সেসব সেরে এসেছে নানা ধরনের কথা হতে লাগলো আমাদের মধ্যে আমার বাড়িতে কে কে আছে ছোটবেলা কোথায় কেটেছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আরও অনেক কথা জিজ্ঞেস করছিল কট ওর সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হচ্ছিল কাল রাতে কটের আচরণের পিছনে কোনো দুঃখজনক কারণ থাকতে পারে মানুষের জীবনে তো কত রহস্যই থাকে হয়তো একাকিত্ব থেকেই তার এ ধরনের সাময়িক অপ্রকৃত অথবা কতকাল হয়তো কটের মদ্যপানের মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছিল এসব ক্ষেত্রে মানুষ কত যে অদ্ভুত আচরণ করতে পারে তার সাক্ষী তো আমি নিজেই একবার অতিরিক্ত পানের পর আমি প্রায় তিন ঘন্টা নিউ জার্সির রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম নিজের অ্যাপার্টমেন্ট খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত রাস্তার পাশে বসে তুমুল কান্নাকাটি জুড়ে দেওয়ার পর পুলিশ আমাকে উদ্ধার করে পরদিন হুঁস ফিরেছিলাম। যে অফিসার আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিলেন তিনি মনে পড়তেই নতুন করে লজ্জা পেলাম সেই অফিসারের মুখটা মনে পড়ল বেশ সুপুরুষ ছিলেন বটে পরেও এক দুবার দেখা হয়েছে নিউজার্সিতে থাকলে গল্পটা এগোতেও পারত কিন্তু একটা দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে আমার বুকে কাল রাত থেকে জমে থাকা অস্বস্তিটা বেশ মজার মানুষ নিজেরও ওয়েটনির প্রেম আর বিয়ে নানা গল্প রসিয়ে বলছিল শুনতে শুনতে উঠতে ইচ্ছেই করছিল না কিন্তু কিছু করার নেই ঘড়ির কাটা ছুটছে বেরোতে হবে কাজে কটের কাছে ক্ষমা চেয়ে উঠে পড়তে হলো ঘরের দিকেই যাচ্ছিলাম তখনই পিছন থেকে একটা ডাকল কটে আমি কৌতূহলের সঙ্গে পিছনে ফিরে স্থির হয়ে গেলাম একটা ওয়াইন গ্লাস কট উঠে দাঁড়িয়ে পকেট থেকে বের করে আমার দিকে বাড়িয়ে ধরেছে গতকাল রাতে যখন কটের জানলা দিয়ে উঁকি মেরেছিলাম তখনও ওটা আমার হাতেই ধরা ছিল কখন যে হাত থেকে লনের ঘাসের উপরে পড়ে গেছে বুঝতে পারিনি ঘাসে পড়ায় শব্দও পাইনি কোনো এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে ওটার কথা পরেও মনে পড়েনি আজ সকালে লন মোয়ার চালানোর সময় কট হয়তো ওটা পেয়েছে আমার মুখ থেকে কোনো কথা বেরোল না ছোরের মতো মুখ করে হাত বাড়িয়ে নিলাম ওটা দেখলাম কট কঠিন মুখে আমার দিকে আছে। একটু আগের হাসি তার মুখ থেকে উধাও ঘরে ফিরতে ফিরতে मन हल का जानल ग्ल्सा खूब साधारण एक ग्लस घरे घरे देखा जाए किलो देखे पर मन हल ये बाड़ीतर लोक बोलते आम गुडमैनरा तेजेटा बोझार्जन गोयंदा हार दरकारना কিন্তু গ্লাস্টার ওখানে পৌঁছনো সম্পর্কে কার্ট কি ভাবছে সেটা জানতে খুব ইচ্ছে করছিল কেটে গেল গ্যাস স্টেশনে বসে দুপুরের দিকে পল আর রেঞ্জ চলে গেলে আমি একাই রইলাম শুক্র শনিবার লভ থেকে যারা ভেগাসে চলে গিয়েছিল তারা আস্তে আস্তে আবার ফিরছে রাতে একটাই মাত্র গাড়ি এলো গ্যাসোলিন ভরতে গাড়িটার ক্যাটক্যাটে সবুজ রংটার জন্য আমার দৃষ্টি আকর্ষণ করল যে লোকটা গাড়িটা চালিয়ে নিয়ে এল তার বয়স ৩০ বা পঞ্চাশ যা কিছু হতে পারে একমুখ দাড়ি গোপ চোখে রঙিন কাছের চশমা মাথায় চ্যাপটা ধরনের লাল টুপি যার পোশাকি নাম নিউজ বয় ক্যাপ গাড়িটা বেশ পুরনো মডেলের অন্তত নিউ বা নিউ জার্সির রাস্তায় তেমন চোখে পড়েছে বলে মনে করতে পারলাম না লোকটা কার্ড পাঞ্চ করে গ্যাস ভরে পাম্পের ভেতরে স্টোরে এলো বিয়ার কিনতে তাই এত ভালো করে দেখা সুযোগ পেলাম বিয়ার কিনে আমাকে পাঁচ ডলারের চারটে নোট দিতে আমি দেখলাম একটা নোটে বিশ্রী কালো দাগ কেন যেন দেখেই মনে হল ওটা শুকনো রক্তের দাগ নাও হতে পারে অবশ্য তবু ওটা পাল্টে দিতে বললাম বিনা বাক্য লোকটা অন্য একটা নোট বদলে দিল তারপর আমার গুড নাইট স্যারের উত্তরে কোনো কথা না বলে বেরিয়ে গেল আমার একটু বিরক্ত লাগল আবার এসব কারণেই লোকটা আর গাড়িটার কথা মনেও থেকে গেল পরদিন সকালে বাড়ি ফেরার পথে টুকটাক একটা জিনিস স্টোরটা ওপাশে হাইওয়ে এপাশে লাভ লকের মূল লোকালয় আর রাস্তার ঠিক উল্টো দিকেই মরুভূমির দিগন্ত বিস্তৃত বালিয়ারি দূরে ন্যাড়া পাহাড় আর হাইওয়ে ধার দিয়ে ঝাড় শোনা যায় নেভাডার এই মরুভূমির কোন এমন অংশ রয়েছে যেখানে ঘটনাক্রমে পৌঁছে গেলে মানুষের পক্ষে আর ফেরা সম্ভব হয় না গ্রেট বেসেন মরুভূমির সেই সব জায়গার রহস্য আজও রহস্য থেকে গেছে স্টোরে ঢোকার মুখেই একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির ওপরের হুটারটা বিচিত্র রঙের আলো বিচ্ছোরণ করতে করতে ঘুরে চলেছে বেশ কিছু লোকের জটলা গাড়িটা ঘিরে আমিও কৌতূহলী হয়ে পড়লাম যে কদিন এখানে আছি পুলিশের পেট্রোল খুব কমই চোখে পড়েছে হাইওয়ে ওপরে হয়তো তাও দু একটা দেখা যায় লাভলকের ভেতরে দেখাই যায় না নিউ ইয়র্কের মতো পুলিশ এখানে সক্রিয় নয় হয়তো জনসংখ্যা ও সেই অনুপাতে অপরাধ কম বলে আমি এগিয়ে গিয়ে ভিড়ের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম একজন অফিসার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন সামনে দাঁড়ানো একটি মেয়েকে জিজ্ঞেস করলাম কি হয়েছে মেয়েটি খুব উত্তেজিত হয়ে হাত পা নেড়ে যা বলল তাতে বুঝলাম মরুভূমির ভেতরের রংশে। আবার একটা গাড়ি পাওয়া গেছে এ গাড়ির মালিক কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন তন্ন তন্ন করে খুঁজেও এত দিন তার কোনো চিহ্ন মেলেনি এমনকি যেখানে আজ গাড়িটা পাওয়া গেছে সেখানেও তখন কিছুই ছিল না অথচ আজকে কোথা থেকে ওটা চলে এলো সেটাই ধাঁধা এই ঘটনায় প্রথম নয়ের আগেও এই হাইওয়ে দিয়ে চলাচল করা গাড়ির ড্রাইভারদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে কোনো তাদের জীবিত অথবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি যেন করপুরের মতোই উবে গেছে মানুষগুলো এটা আমার কাছে নতুন তথ্য লাভলকে আসার আগে বা পরে এ ঘটনা সম্পর্কে আমাকে কেউ জানায়নি আমার ভুরু কুঁচকে উঠল কোথায় যেতে পারে মানুষগুলো আমি স্টোরে ঢুকে পড়লাম সেখানেও দেখলাম কর্মচারীদের মধ্যে এই সবই আলোচনা হচ্ছে আমার কাজ ছেড়ে বেরোতে মিনিট কুড়ি সময় লাগলো বেরিয়ে দেখলাম মেয়েরটা কিছুটা হালকা হয়ে গেছে হয়তো পুলিশই জনতাকে সরিয়ে দিয়েছে ওখান থেকে তবু কয়েকজন অত্যুৎসাহী দূরত্ব বজায় রেখে চোখ রাখছে ঘটনাক্রমের দিকে গাড়িটা তুলে নিয়ে যাওয়ার চলছে। আমি চলেই যাচ্ছিলাম পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বরে ফিরে তাকালাম henry tumi ekhane amake ashole ekta bishesh team er sodossho kore ekhane pathano hoyeche kintu tumi ekhane ki korcho company er ekta gas station ache kichu din age sei gas station er incharge lok ti achonka niruddhesh bodhoy dragedik chilo ami shuddho join kore junior karmachari dilo amay pati she ki to tumi ekhane acho kothay aar tomar number ta ami number dilam হেনরি ডিউটিতে আছে বলে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারল না তবে আমাকে কথা দিল খুব তাড়াতাড়ি দাঁড় করান দিনগুলো আগের মতোই একঘেয়ে ক্লান্তিকর ভাবে কেটে যাচ্ছিল এর মধ্যে আর বলার মতো কোনো ঘটনা ঘটেনি সবুজ গাড়িওয়ালা লোকটাকে আর দেখতে পাইনি হেনরিও ফোন করেনি কি জানি হয়তো কথার কথা বলেছিল হয়তো ভুলেই গেছে এসে গেল একটা সপ্তাহান্ত শুক্রবার দুপুরে ফোনটা এলো আমার কাছে অচেনা নম্বর কিন্তু ফোনটা রিসিভ করতেই যে কণ্ঠস্বরটা কানে এলো সেটা অচেনা নয় বিরক্ত করলাম না তো না না বলো কি খবর আজ সন্ধেবেলায় ফাঁকা আছো বিকেলের আগে বাড়িতে ফিরে এলাম বলতে গেলে ঠিক সে অর্থে না হলেও হেনরির সঙ্গে আমার প্রথম ডেট সাজগোজে একটু তো বিশেষত্ব আনতেই হবে গত বছর ক্রিসমাসে কেনা লিটল রেড ড্রেসটা অনেক দিন পরে বের করলাম ওটার সঙ্গে ম্যাচিং জুতো হ্যান্ড ব্যাগ সব রয়েছে বেশি মেকআপ আমার পছন্দ নয় তাই ওতে সময় নষ্ট হবে না মনটা খুশি খুশি ছিল মিউজিক সিস্টেমে লো ভলিউমে একটা প্রেমের গান চালিয়ে রেডি হয়ে নিলাম এখান থেকে গাড়িতে স্টাভাগ যেতে খুব বেশি হলে পনেরো কুড়ি মিনিট সময় লাগবে পুরোপুরি তৈরি হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সাড়ে ছটা আরো দশ মিনিট পরে বেরোব প্রথম দিনই মেয়েদের আগে গিয়ে অপেক্ষা করা ভালো দেখায় না হেনরি আমাকে অত্যুৎসাহী গায়ে পড়া মনে করতে পারে তাই সাতটা বাজার আগে কিছুতেই যাব না এদিকে আমার হৃৎপিণ্ড ঘড়ির কাঁটাকে বহু দূরে পিছনে ফেলে দৌড়চ্ছে যেন হাঁপড় ওঠা করছে বুকের ভেতরে স্থির হয়ে বসে থাকতে পারছি না হাতের পাতা ঘেমে যাচ্ছে দূরছে রাগ হলো নিজের ওপর হঠাৎ মনে পড়লো কটের কাছে আমার কিছু টাকা পাওনা আছে প্রতি সপ্তাহের শুরুতেই ওকে টাকা দেওয়ার কথা পরে দিতে তারপর কর্ট দেয়নি আমিও লজ্জায় চাইতে পারিনি কিন্তু কতদিন আর লজ্জা করব মনটা অন্যদিকে ঘোরানোর জন্য সেই টাকাটা আনতে চললাম কর্টের কাছে দরজায় বেল বাজানোর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলল উঠনি ঘরের ভেতরটা অন্ধকার তার মধ্যে ওর পরিপাটি মেকআপ নকল আইলাস সবই দেখতে পেলাম জানি না কেন মহিলাকে দেখলে আমার একটা অস্বস্তি হয় এই নিয়ে দ্বিতীয়বার ওকে মুখোমুখি দেখছি এবারেও প্রথমবারের মতোই অস্বস্তির অনুভূতি হল निर्लिप्त चोक दुटो दिएखर दिखे तकालताल कट आता नेड़े विटनी जाना कट बाड़ीते नहीं हाथ कचले बलार चेष्टा कर ला मानी कटे कितम विटनी किचू ना बोले भेतरे चले गल নিজের ওপর বেজায় রাগ হচ্ছে আমার নিজের টাকা সেটা সাইতে মুখ দিয়ে কথা না যেন আমি টাকা ধার চাইতে এসেছি এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে নিজের এই স্বভাবের জন্য এমন সময় ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো ওয়েটনি ওর হাতে ভাঁজ করা কয়েকটা নোট আমার হাতে গুঁজে দিয়ে প্রায় মুখের ওপর দরজা বন্ধ করে দিল আমার দেরি হয়ে যাচ্ছিল ঘরে ফিরে হ্যান্ড টাকাটা ঢুকিয়ে দরজা লক করে বেরিয়ে পড়লাম আমার হৃৎপিণ্ড আবার দৌড়তে শুরু করেছে লাভলকে স্টার বাক্সের বাইরে ছোট ছোট চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা রয়েছে সন্ধ্যের পর সেখানে বসে আলোয় ঝলমলে লাভলককে দেখতে ভারী ভালো লাগছিল যদিও এখনো অন্ধকার হয়নি তবু পরিবেশটা খুব উপভোগ করছিলাম নিউ ইয়র্কের মতো এখানে স্টারবাক্সে মার্কাটারই ভিড় নেই তবু শুক্রবার বলেই হয়তো অন্যদিনের তুলনায় লোকজনের উপস্থিতি ছিল আমি আর হেনরি একটা টেবিলে মুখোমুখি বসে গল্প করছিলাম রাস্তার উল্টো দিকের ক্যাসিনোর নিয়ন সাইনবোর্ডের আলো ঘুরে ফিরে এসে পড়ছিল হেনরির মুখে बे किचुख आगे गतर इशारा डेके निलपर दूमाग कफी और सैंडविच नहीं कथा शुरू हल प्रथम दिखे खूब साधारण कथा बार्ता चल रही तर हेनर लाभल के आसार कारण जिज्ञेस करते गम्भर हो गल भावल चायना পুলিশ ডিপার্টমেন্টের অনেক গোপন ব্যাপার থাকতে পারে যা হয়তো বলা সম্ভব না তাই আমি ওর কাছে ক্ষমা করলে নাও বলতে পারে হেনরি ব্যস্ত হয়ে বলল আরে না শুরু করব সেটা স্থির করতেই বোধ হয় হেনরি বেশ খানিক্ষণ চুপ করে রইল কফির মাকে লম্বা লম্বা চুমুক দিতে থাকল। আমি ওকে ভাবার সময় দিলাম উল্টো দিকের কাসিনো থেকে বাইশ পঁচিশের গোটা ছেলের একটা দল বেরিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করতে করতে আমাদের পাশ দিয়ে চলে গেল হয়তো জীবনে প্রথমবার জুয়া খেলে বড় রকমের টাকা জিতেছে ওরা তার পাশেই ম্যাকডোনাল্ডস এখান থেকে রাস্তার পাশে বসানো ক্লাউন স্ট্যাচুটা পরিষ্কার দেখা যাচ্ছে রাত আটটা বাজে বাইরে আলো নিভে আসছে লাভলকের আলোর বৃত্তের বাইরে তাকালে দেখা যাচ্ছে মরুভূমি তার রহস্যকে অন্ধকারের চাদরে আড়াল করে ঘাপটি মেরে বসে আছে মাঝে মাঝে হাইওয়ের উপর দিয়ে প্রচণ্ড বেগে এক একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে হেনরি এবার মুখ খুলল पोशाक नाम सब चे गए प्रोजेक्ट गेवाडा राज्य उत्तरांशे मे लाभल छोटा लोकालय छाड़ा বাকি প্রায় পুরোটাই জনমানবহীন মরুভূমি অংশটাকে তাই বলা হয় বিগ গত প্রায় বছর ধরে কত যে একা পর্যটক যারা হয়তো গাড়ি নিয়ে এই অঞ্চল পার হওয়ার চেষ্টা করেছে রহস্যজনক ভাবে উধাও হয়ে গেছে তার ইয়ত্তা নেই স্থানীয় লোকেদের মধ্যে নানান তত্ত্ব রয়েছে এই রহস্যময় নিরুদ্দেশ নিয়ে কেউ ব্যাপারটা অলৌকিক আবার কারণ মতে রাতের অন্ধকারে মরুভূমির চাপ সৃষ্টি করেছিল যার জন্য তারা স্বেচ্ছায় মরুভূমির মধ্যে ঢুকে পড়ে আর পথ খুঁজে না পেয়ে সেখানে অলৌকিক তত্ত্ব পুলিশ মানে না তবে দ্বিতীয় তত্ত্বটাও মানার পথে কিছু বাধা আছে আমি তোমাকে কয়েকটা ঘটনা বলছি তাহলেই তুমি বুঝতে পারবে হেনরি স্যান্ডউইচে কামড় বসালো আমার চোখের সামনে ভেসে উঠছিল সেই সব হতভাগ্য মানুষগুলোর কাল্পনিক ছবি যাদের জীবন্ত গিলে নিয়েছে এই হাইওয়ে অন্ধকারে ডুবে থাকা অংশের দিকে তাকিয়ে গাটা কেমন ঝমঝম করে উঠল প্রথম যে নিরুদ্দেশের কেসটা নথিভুক্ত হয় সেটা আজ থেকে চল্লিশ বছর আগে শেষ চিহ্ন যেটা পাওয়া গিয়েছিল তা হলো লাভ লকের গ্যাস স্টেশন থেকে গ্যাসেলিন কেনার ক্রেডিট কার্ড বিল তারপর তার আর কোনো হতীশ মেলেনি লাভলক গ্যাস স্টেশন মানে তুমি আলগো পড়ে থাকা আমার হাতটা চেপে ধরে একটু হাসলো হেনরি তুমি কি শুনতে চাও নিশ্চয়ই তুমি বলো सब चेबाण हलो गाड़ी गन्न तन्न खोजा तक किए गए रक्तर दाग पावा गैन संगे मिले गल अथच মৃতদেহ বা দেহাবশেষের কোনো খোঁজ পাওয়া গেল না এরপর ৬২ বছরের স্বামীর সঙ্গে অশান্তি করে অরেগনে চেনাকারুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল সেটাই ছিল তার শেষ যাত্রা জুডি থেকে শেষবারের মতো দেখা গিয়েছিল লাভলকে ম্যাকডোনাল্ডস এ আমি চমকে উঠলাম চোখের কণ দিয়ে একবার ম্যাকডোনাল্ডস এর সামনে এক গাল হাসি নিয়ে বসে থাকা ক্লাউনটাকে দেখে নিলাম এই ছোট্ট শহরটায় যখন এসেছিলাম অনেক অপ্রাপ্তি সত্ত্বেও মনে হয়েছিল জায়গাটা বেশ নিরিবিলি শান্তি রাষ্ট্রয় কিন্তু এই শহরকে ঘিরে যে এত রহস্য তা আজকে আগে বুঝতেই পারিনি हेनरी चमकी कर जुडितर गाड़ी पावा ओई मार्च मै जुडित उधाओ हारक सप्ताह परवलक गरा गाड़ी एवा गल रक्त छोप जा मिले गुडितर संगे ओ समय पुलिस सन्देह होते शुरू कर ल এগুলো সবই কোন হাইওয়ে কেলার কিন্তু বহু তদন্ত ও তল্লাশির পরেও এমন কোনো সূত্র পাওয়া যায়নি যার উপর নির্ভর করে কাউকে আটক করা তো দূর অন্তত জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এরপরের ঘটনা দু সে বছর এপ্রিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ছিয়াশি বছরের প্যাট্রিক ক্যানস ওহায়ো থেকে নিজের বাড়ি রেনোতে ফিরছিলেন সঙ্গে ছিল তাঁর একশো পাউন্ড ওজনের মিক্সড ব্রিড ডগ লাকি আগের ঘটনাগুলোর মতোই প্যাট্রিক তার কুকুর সমেত উধাও হয়ে গেলেন তাঁর গাড়ি পাওয়া গেল হাইওয়ে ওপর তিনি যেদিকে যাচ্ছিলেন তার উল্টো মুখে দাঁড় করানো অবস্থায় প্যাট্রিকের খোঁজে বিশাল পুলিশ বাহিনী স্থলপথ আকাশপথ তোল পার করে ফেলে এমনকি গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার দিয়ে মরুভূমির খনিগুলোতেও খোঁজ চালানো হয়েছিল কিন্তু কোনো চিহ্ন মেলেনি এরপর গত মাসেসন হার্ন আকাশ ভেঙে পড়লেও আমি এত অবাক হতাম না মানে আমার আগের ইনচার্জ যার জায়গায় আমাকে এখানে পাঠিয়েছে কোম্পানি সে নিরুদ্দেশ হয়ে গেছে সেটা জানতাম কিন্তু সেটার পিছনে এই ইতিহাস একেবারেই আশা করিনি হেনরি বুঝতে পেরেছে আমার অবস্থা টেবিলে রাখা জলের বোতলটা আমার দিকে এগিয়ে দিল আমি বেশ খানিকটা জল একবারে গলায় ঢেলে একটু ধাতস্থ হলাম তারপর হেনরির দিকে তাকিয়ে বললাম সত্যি কথা বল হেনরি আমি কি নিধাপদ আমার উপর বিশ্বাস রাখো জেসেনের নিরুদ্দেশের খবরে নতুন করে নড়ে চড়ে বসেছে ডিপার্টমেন্ট এফবিআই এর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করা হয়েছে একটা টাস্ক ফোর্স যেখানে সৌভাগ্যবশত আমিও আছি সেদিন যে গাড়িটা মরুভূমি থেকে উদ্ধার হয়েছে সেটা জেসনের সে কিন্তু গিয়ে পৌঁছায়নি এই গাড়িতেও পাওয়া গেছে। ফরেন্সিক টেস্টের রেজাল্ট হাতে আসবে সোমবার জানা যাবে রক্তটা জেসনের কিনা। তবে এত দিন ধরে হয়ে আসা অপরাধের প্যাটার্ন বিশ্লেষণ করলে বলা যায় ওটা জেসন তোমার ভয় পাওয়ার বিশেষ কোনো কারণ যেমন নেই তেমনি তোমাকে সতর্ক থাকতে হবে স্বাভাবিকভাবেই পারছ বিপদ কোন দিক থেকে আসতে পারে সে সম্পর্কে স্পষ্ট ধারণা পুলিশেরও নেই চোখকান খোলা রেখো প্যাটার্ন যা বলছে তাতে ঘরের মধ্যে অথবা গ্যাস স্টেশনে আততাই হামলা করবে না তার মোটাস অপর্যান্ডি লক্ষ্য করলে এটা পরিষ্কার যে হাই আর তার আশপাশ এর বাইরে সে আক্রমণ চালায় না তবে সাবধানের মাননি ব্যাপারে সন্দেহ হলে আমাকে জানাবে আর যে কোনো ব্যাপারে কাজ করতে যাবে না কথা বলে হেনরি হঠাৎ উঠে দাঁড়ালো। পকেট থেকে বের করে আনলো একটা লম্বাটে বাক্স আমার সামনে খুলে ধরল गलाय पड़ा रूपल करू जार्सर मत रुमु खाएत कर स्टाबक्स হেনরি আমার সঙ্গে বাড়ি পর্যন্ত আসতে চেয়েছিল কিন্তু আমি ওকে বললাম আমার সঙ্গে গাড়ি আছে আর আমি মোটেই হাইওয়ে ধরছি না তাই পৌঁছে দেওয়ার প্রয়োজন নেই আমার টু সিটার গাড়িটা নিয়ে চলে আসতে আসতে রেয়ার ভিউ মেররে দেখলাম হেনরি পিছনে দাঁড়িয়ে নির্নিমেষ চেয়ে আছে আমার চলে যাওয়ার পথের দিকে জমজমার জায়গাটা পার হয়ে আসতেই মুহূর্তে শহরটাকে কেমন ভুতুড়ে লাগতে শুরু করল একটু এগিয়ে রাস্তার মোড়ে একটা ছোট্ট কিন্তু সুন্দর নার্সারি আছে মাঝে মধ্যেই ওখান থেকে ফুল কিনি আমি একটা টিন মেয়ে দোকানটা সামলায় ফুলের তোড়া এমন করে সাজায় বসে বসে ঠিক যেন ওদের ব্যাথা লাগবে ওর যত্ন দেখে আমার খুব ভালো লাগে আজকে ওর কাছ থেকে একটা অর্কিডের বুকে নিলাম দেওয়াডার এই অঞ্চলে নানা ধরনের অর্কিড পাওয়া যায় বিশেষ করে সিম্বিডিয়াম গোত্রের অর্কিড যে কত রকম রঙ আর আকৃতির হয় তাই এখানে না এলে জানতেই পারতাম না আজকে দেখলাম একটা ভীষণ সুন্দর হলুদ অর্কিড দোকানের মেয়েটি নাম বলল গোল্ডেন বয় দামটা একটু বেশি পড়লেও গা করলাম না বুকেটা হাতে নিয়ে হ্যান্ড ব্যাগের থেকে টাকা বের করে পেমেন্ট করে বেরিয়ে আসছি মেয়েটি পিছন থেকে ডাকল এক্সকিউজ মিমিস এটা কি পাল্টে দিতে পারো আমি পেছন ফিরলাম মেয়েটি আতে একটা পাঁচ ডলারের নোট তুলে ধরে আছে নোটটা আমি চিনি कारण बस खानिक जुड़े कलोक रही दागेटा रक्त दाग और ये प्रथम बार दिए कैस स्टेशन से सबूज गाड़ी आसा अद्भुत लोकटा जेटा फिर दिए দ্বিতীয়বার দ্বিতীয়বার ওটা আমাকে দিয়েছে আমি তাড়াহুড়োয় খুলেও দেখিনি ব্যাগে রেখে দিয়েছিলাম এখন ফুল কিনতে গিয়ে সেই টাকাই হাতে উঠে এসেছে আমার পাঁচটা পাঁচ ডলারের নোট থেকে তিনটে আমি ওকে দিয়েছি হ্যাঁ খুলে না দেখেই আমি এবার আমার ব্যাগের চেনের ভিতরে রাখা নিজের টাকা থেকে মেয়েটিকে মিটিয়ে দিয়ে কোনোরকমের দু আঙ্গুলে দাগ লাগা নোটটা ধরে ব্যাগে চালান করে দিলাম খুব তাড়াতাড়ি ড্রাইভ করে ফিরছিলাম ঠিকই কিন্তু না ফিরতে হলেই বোধহয় সুখী হতাম ভেবে পাচ্ছিলাম না টাকাটা ওই লোকটার কাছ থেকে উইটনির কাছে এলো কিভাবে ওদের বেড়ে লোকটা কোনো দোকানহাটে টাকাটা দিয়েছিল সেখানে কিছু কিনে নোটটা ফেরত হিসেবে পেয়েছে কিন্তু আমার মনে সহজ মানতে না এতখানি কি বাস্তবে সম্ভব কে ওই লোকটা কার্ট আর উইটনির সঙ্গে কি সম্পর্কর তবে কি না বুঝেই কোন গভীর রহস্যে জড়িয়ে পড়ছি আমি এদিকে হাইওয়ে কেলার নিঃশব্দে একের পর এক শিকার ধরছে পুলিশ পর্যন্ত এখনো সম্পূর্ণ দেহ নয় তার অস্তিত্ব সম্পর্কে অন্যদিকে কার্টের অদ্ভুত আচরণ উইডনির অস্বস্তিকর উপস্থিতি আর এক আগন্তুক এদের মধ্যে আদৌ কি কোনো যোগাযোগ রয়েছে আমার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছিল দূর থেকে কটের বাড়িটা দেখতে পেতে স্বতস্ফূর্ত ভাবে পা চলে গেল ব্রেকে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে তাকিয়ে রইলাম বাড়িটার দিকে কিছুক্ষণ এবার আমি ভয় পেয়েছি বলতে একটু দ্বিধা নেই আমার মতো স্বাধীন ছেতা মেয়েও এখন একটা অবলম্বন চাইছে হেনরি ছাড়া আর কাকেই বিশ্বাস করতে পারি প্রায় পৌনে দশটা হেনরিকে গ্যাস স্টেশনে চলে আসতে বললাম আমি পৌঁছানোর দশ মিনিটের মধ্যেও চলে এলো অসময় আমাকে দেখে পল আর রবাক হলেও কোনো প্রশ্ন করল না ওটা ওদের এক বহির্ভূত হেনরি এলে আমি ওকে নিয়ে আমার কেবিনে বসলাম পল আর রোভাবে ভয় পেয়ে যাক সেটা আমি চাইনি কিভিন বলতে চারদিকে কার্ডবোর্ড এর পার্টিশন দেওয়া এক টুকরো জায়গা নাইট ডিউটির সময় অল্প ঝিমিয়ে নেওয়া যায় हेनर कौतूहल प्रश्न उत्तरे सब बोल स्टेशन लोकटार दाग लगा नोट देखने हेनरी नोटा नहीं रुमाले जड़िए सवधान पकेटे रख लो तर मन हमारे धारणाटी दाग रक्तर ही सम्पूस नुडमैन अभिजुक्त स्वाभाविक गुडमें सामने बुझे देवे ना दे तरद कर फिर तुम्हें हटात करेरा सन्दे करोपाट कर चेस्टा करते रक्त दाग ही ना हो पशु रक्तर दाग तुम्हें आज के बाड़ी फिर तो बोल सब समय तुम्हार संगे आज बुजते प्रबोध बेश, दी हेनरी कथा एक हल्के गुरुत्व बस फिरबीते फिर फिरतेनेस सत्य कटे हाईवे किलर को सबुज गाड़ी वाला लोकटाई जो खूनि मारा पड़ी और बेसन हेनरी आपस क्यों जानटके पाठल ये सब भावते भाते हासिओ पेल एक बाजा देर मत अभिमान करना रिपोर्टे की पावा जाए শুধু শুধু দুটো বুড়ো বুড়িকে অপরাধী ভেবে নেওয়ার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি সেদিন রাতে মাঝে মাঝে ঘুমটা ভেঙে যাচ্ছিল কেউ বা কারা আমার দিকে নজর রাখছে দুবার উঠে উঠে দেখলাম দরজার লকটা ভেতর থেকে বন্ধ আছে কিনা দুবারই দেখলাম একই রকম বন্ধ যেভাবে আমি করে শুয়েছিলাম বুঝলাম মনের গভীরে বাসা বেঁধেছে উৎকণ্ঠা আবার শুয়ে পড়লাম ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম সেদিন হেনরি ফোন করে জানালো, জেসনের গাড়িতে পাওয়া রক্তের দাগটা জেইসনেরই ফরেনসিক রিপোর্টে তা জানা গেছে সুতরাং জেইসন যে হাইওয়ে কিলারের সাম্প্রতিকতম শিকার সেটা বলতে আর কোনো বাধা নেই আমার কাছ থেকে পাওয়া নোটটা আজ রওনা হয়ে গেছে নিউ ইয়র্কের উদ্দেশ্যে দুদিনের মধ্যেই জানা যাবে এই নোটের রহস্য যদি নোটের দাগটা রক্তের হয় আর সেই রক্তের নমুনা যদি মিলে যায় হাইওয়ে কিলারের কোনো ভিকটিমের রক্তের নমুনার সঙ্গে তাহলেই প্রথম অভিযোগের নিশানায় দাঁড় করানোর মতো কোনো মানুষের সন্ধান পাওয়া যাবে অর্থাৎ গুডম্যান পরিবারকে জিজ্ঞাসাবাদ করার মতো প্রমাণ পুলিশের হাতে আসবে তারা নোটটা কোথায় পেয়েছে জানতে পারলি। কান টানলে মাথা আসে তত্ত্বের ভিত্তিতে এগোনো যাবে গত চল্লিশ বছরে এরকম কোনো প্রমাণ পুলিশের হাতে আসেনি হেনরির গলা শুনে বুঝতে পারছিলাম ও ভীষণ উত্তেজিত আমারও উত্তেজনা কিছু কম হচ্ছিল না বিশেষ করে এমন একটা কেস जेटा गत चल्लिस बचर धरे पुलिस तथा एफबीआई के अंधकारे एक आलो रश्मि देखाते जावा आज जो सम्भव है तो पिछले आरोप क्षुद्र भूमिका अस्वीकारा से दिन अनेक राेगे गल क्या भांगलो बुझे कैक मिनिट समयार्म घड़ीटार रेडियम डायले देखा रब्दे कि शरीब खराब हलो আমি দরজা না খুলে জানলার পর্দায় নিজেকে আড়াল করে দাঁড়ালাম সেই ক্যাট ক্যাটে সবুজ রঙের গাড়িটাকে কাটের লনে দাঁড়িয়ে ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা চালাচ্ছে বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে আবার চেষ্টা করছে আমি পর্দাটা আরো একটু টেনে দিলাম গাড়িতে বসা সেই গ্যাস স্টেশনে দেখা লোকটাই জানা উচিত যে ওর বাড়ির জমিতে একটা লোক এত রাতে অনধিকার প্রবেশ করেছে কিন্তু কাটকে ডাকতে গেলে আমাকে নিজের ঘর থেকে বেরিয়ে লনের উপর দিয়েই যেতে হবে যেখানে এই লোকটা গাড়িতে বসে আছে আমি হাত বাড়িয়ে টেবিল থেকে ফোনটা নিলাম ফোন করব না হয়তো নোটটা এই লোকটাই দিয়েছিল কট বা ওইটনিকে দম বন্ধ হয়ে আসছিল উত্তেজনায় হঠাৎ বুঝতে পারলাম বাইরের লোকটার গাড়িটা স্টার্ট নিয়েছে আমার বিস্ফারিত চোখের সামনে লোকটা গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার আগে কটদের জানলার দিকে তাকিয়ে একটু হেসে হাত নাড়ল ও তার মানে পাশের জানলায় কট অথবা বেটনির রয়েছে তাহলে লোকটা ওদের চেনা কিন্তু पर सकाल हाथे हेनरी फोन सब शुने लवल काउंटी शेरफे अफिसे चले आसते तोटर तो फरेंसिक रिपोर्ट चले आसमी जतताड़ी सम्भव गैस स्टेशन चले ग কট এর গ্যাস স্টেশন আমার বেশি নিরাপদ মনে হচ্ছিল অন্তত কিছু মানুষজনের মুখ দেখা যায় সেখানে কটকে বলে দিলাম ব্রেকফাস্ট বাইরে খাব কেন জানি না সব রহস্য না জানা পর্যন্ত ওদের সঙ্গে কথাটুকুও বলতে ইচ্ছে করছিল না নির্দিষ্ট সময়ের আগেই চলে গেলাম গ্যাস স্টেশনে আমার অনুরোধে রেন থেকে গেল আমার সঙ্গে पल के बोले फ्रेश चलेते तक रेन छुट्टी पा बुजाम होकर मन जोर खुँजे पा दोपुर दुटो नागाद बड़ोलम शेरफे अफिसर उद्देश्य रास्ते हेनरि एक बार फोन कर जानते चाहो कि ना वो पंदो मिनिटर मध्य पोछी পৌঁছিয়ে গেলাম সময় মতো আমি যেতেই হেনরি আমাকে নিয়ে গেল সামনে একটা বেশ বড় টেবল টেবলের যেদিকে চারটে চেয়ারে ওরা বসেছিল তার মুখোমুখি অন্য একটা চেয়ারে আমাকে বসতে বলল সে তারপর হেনরি আমাকে ওই তিনজন অফিসারের সঙ্গে পরিচয় করিয়ে দিল ওদের কাছে আমার পরিচয় দিল বিশেষ বন্ধু বলে তারপর সে আমাকে বলল সব কথা যা যা আমি হেনরিকে বলেছিলাম ওদের সামনেও বলতে আমি সব বললাম শুধু প্রথম দিন কটকে যে পাগলের মতো রেডিওর বিশ্রী শব্দের সঙ্গে একা নাচতে দেখেছিলাম সেটা হেনরিকেও বলিনি ता देखते हेनरी बाहर वेटिंग रूमे पसते बोल आध घंटा खानिक बसार पर हेनरी बेस उत्तेजित देखे মাইরে এসে আমাকে বলল একটা কথা তোমাকে বলা হয়নি নোটের ফোরেনসিক রিপোর্ট এসে গেছে ওটা রক্ত এবং সেই রক্ত জেসনের এবার আমরা একটা জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হবে প্রয়োজনে ওর বাড়ি সার্চ করা হতে পারে যদি ওর বক্তব্যে অসঙ্গতি থাকে আমি গ্যাস স্টেশনেই ফিরলাম কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়েও পড়লাম একটা অস্থিরতা আমাকে গ্রাস করছিল বয়সোচিত প্রগল্ভতাও আমাকে আত্মসম্মানবোধ ভুলতে দেয় না কট কি যুক্তি দেবে জানতে খুব ইচ্ছে করছিল বাড়ির কাছাকাছি পৌঁছতেই পুলিশের গাড়িটা আমার চোখে পড়ল ওরা এসে পড়েছে বাড়িতে ঢোকার মুখে বাধা পেলাম পুলিশ আপাতত কাউকে ঢুকতে দিচ্ছে না আমি উকি ঝুঁকি দিয়ে হেনরিকে খুঁজলাম কিন্তু গেট পেরিয়ে না ঢুকলে কাটের দরজার অংশ দেখতে পাওয়ার কথা নয় আমি গেটে দাঁড়ানো দুজন পুলিশ কর্মীর একজনকে হেনরিকে ডেকে দিতে বললাম লোকটি আমার দিকে একবার তাকিয়ে ভেতরে চলে গেল কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে আমাকে ইশারা করল ভেতরে যাওয়ার জন্য আমি প্রায় ছুটে ঢুকে গেলাম। দরজার সামনে পুলিশদের জটলা কর্ট দাঁড়ানো দরজা আড়াল করে সে বলছে ঘরে তার অসুস্থ স্ত্রী তাই সে পুলিশকে ভেতরে যাওয়ার অনুমতি দিতে পারবে না তবে সে পুলিশের কাছে हाईवे केलर सम्पर्क तथ्य दी राजी आते पुलिस राजी हल ओरा कर्ट के, निये बेरी आमा के, परे के लिए बड़ी गल जा हेनरी ईशाराय पर फोन करतेल ओरा चले ग घरे ढुकल निजे जिनपत गुछे निलकर पर कर्टा के थकते दीते चाहबे मन है রক্তের দাগলাগা নোটের তথ্য যে আমি পুলিশকে দিয়েছি তা বুঝতেও সময় লাগার কথা নয় কাল সকালে এই বাড়ি ছাড়ব আপাতত গ্যাস স্টেশনে থাকব তারপর হেনরি সাহায্য নিয়ে নতুন আস্থানা দেখতে হবে গোজগাজ শেষ হতে সন্ধ্যে হয়ে গেল ডিনার করতে করতে গেটের শব্দ পেয়ে বুঝলাম কাঠ ফিরলো। আমি দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছিলাম डर उठे फोन कर लें कर्ट स्वीकार करोटा ग्रेगर आलाप अने लस एंजेलेस क्या कर्टर संगे देखा करते कर्ट के टा दिए सहा ग्रेगर कथा बार्ता और आचरण देखे কটেরও সন্দেহ হয়েছে যে হাইওয়ে খুনগুলোর ব্যাপারেও জড়িত থাকলেও থাকতে পারে তবে নিজের স্বার্থের কথা ভেবেই কট এসব নিয়ে জল করেনি। করেনি রাজি হয়েছে পুলিশকে সাহায্য করতে সে কথা দিয়েছে এরপর যেদিন গ্রেগরি তার বাড়িতে আসবে সেই সে গোপনে পুলিশে খবর দেবে হেনরি আরো বলল যে আজ রাত থেকে প্লেন ড্রেসে পুলিশের লোক পাহারা দেবে কর্টের বাড়ি এ কথা অবশ্য কর্ট জানে না এছাড়া কাল সকালে আমার আর কর্টের কাছ থেকে পাওয়া বর্ণনার উপর ভিত্তি করে পুলিশ সম্ভাব্য হাইওয়ে কিলর গ্রেগরির ফটো তৈরি করা হবে সেই ছবি ছড়িয়ে দেওয়া হবে গোটা হাইওয়ে জুড়ে যাতে সাধারণ মানুষ সতর্ক হতে পারে আর ওকে কোথাও দেখলে पुलिस के खबर दी पर हाईवे मुश्किल हल्के नीड़ते थे हेनरील कल थ जगह देखें तब जो इच्छा करी तब संगे और फ्लैट शेयर करते कथा शनते তো লাগলো না তবে আমি আগে দেখব বাইরে কোথাও থাকার জায়গা জোটে কিনা পেলে তখন চিন্তা করে দেখব এই যে আমার লাজুক আর স্বাধীন চেতার স্বভাব বয়সিত প্রগল্ভতাও আমাকে আত্মসম্মান বোধ ভুলতে দেয় না মনে মনে বোধহয় একটু নিশ্চিন্ত হয়েছিলাম তাই আমার প্রিয় গায়কের গাওয়া প্রিয় গানটা শুনতে ইচ্ছে করলো আবার खूब लो वल्यूमे स्टीवि गई शुरू कर लोल्ड टू से गान सुनते सुनते बिभोर कख तंद्रा गुम जख भांगलो अलबमे सब गान शेष हो मिजिक सिसटेम स्तब्ध घर लाइट चलते लाइट निभिया मन हल देखित पुलिस लोक थार कथा आ চুপি চুপি জানলার পাশে গিয়ে পর্দা সরাতেই গলার কাছে খেয়ে এলো। আমার জানলার কাছে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখেও ওর অবস্থানের বিন্দু মাত্র পরিবর্তন হলো না ওর চোখ দেখে মনে হচ্ছে আমাকে দেখতেই পাইনি ওর আর আমার মাঝখানে কেবল সারসির দূরত্ব যদিও শূন্য ঘোলাটে দৃষ্টি তবু সেই দৃষ্টিতে কেমন একটা পড়ে ফেললাম। আমি জানি আমার দরজা খোলা উচিত নয় কিন্তু আবার নিজের কৌতূহলের কাছে পরাজয় করলাম। আমি দরজা খুলে বেরিয়েই বোকা বনে গেলাম কোথায় বিটনি আমার জানলার সামনেটা ফাঁকা তাহলে কি আমার বেরোনোর জন্য যেটুকু সময় লেগেছে তার মধ্যেও নিজের ঘরে ঢুকে গেছে আমি পা টিপে টিপে লনের উপর দিয়ে ওদের ঘরের দিকে হাঁটতে শুরু করলাম বছর আগে আমার এক বান্ধবীর হৃৎপিণ্ড শব্দ শুনিয়েছিলেন ঠিক যেন ঘোড়ার খুঁড়ের শব্দ আমার মনে হচ্ছে এখন যদি কেউ সেই যন্ত্রটা আমার হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত করে তবে হয়তো তেমনই শব্দ শোনা যাবে ঘরের দরজা ভেজানো ঢুকেছে অন্ধকার দেখা যাচ্ছে সামান্যতম শব্দ না করে খুলে গেল দরজাটা সামনের ঘরটা ফাঁকা আমার সাহস গেল মনে মনে বোধ হয় এমনও ভরসা ছিল এই সত্তর বছরের বুড়ি আমার কি করবে সামনের ঘর পেরিয়ে ভেতরে ঢোকার তরজা আর ভেতরের ঘরের একদম মুখে মেঝেতে বসে আছে কিন্তু সত্যি বিটনি নাকি অন্য কেউ খুব চেনা অথচ চিনতে পারছি না নাকি চিনেও আমার মন ও মাথা অস্বীকার করছে চিনতে बड़ का निष्ठुर दृष्टि चे পুতুলটির মাথার দিক থেকে কাটছে সে প্রথমে চুল তারপর কপাল তারপর মুখমন্ডল ধীরে ধীরে যেন এত টুকু শব্দ বের না হয় সম্পূর্ণ পুতুলটাকে কুচি কুচি করে কেটে বৈশাচীক অট্ট হাসিতে ফেটে পড়লো উইটনি ওইটনি নাকি নাকি কাট সবই ঠিক আছে মাথায় এখন কাটের বাদামি চুল এই চড়া মেকআপ নকল আইলাসের ফাঁক দিয়ে हमार इंद्रिय ठीक चिन्हे कट के देखने अथच एत दिन मुहूर्त धरते पर प्रतारणा तर माननी बोले क्यों नहीं कर्ट निजे अभिनय कर तई तो, तो भूमिकाय আমার মনে পড়ে গেল সেই রাতের কথা যেদিন রেডিওর কর্ণবিদারক শব্দের সঙ্গে চলছিল সেদিন চেয়ারে যে উইকনিকে বসে থাকতে দেখেছিলাম আমি সেটা আসলে ছিল চেয়ারে রাখা সোনালি উইকটা কিন্তু ওদের দুজনকে নিজের কানে কথা বলতে শুনেছি আমি এ কেমন ধাঁধা এই মুহূর্তে এখান থেকে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে পড়লাম ফোনটা আমার আমার ফোনটা চাই হেনরিকে ফোন করতে হবে হেনরি হেনরি তুমি কোথায় আমাকে আমাকে বাঁচাও ছুটে বেরিয়ে গেলাম ঘর থেকে টের পেলাম আমার পিছনে ছুটে আসছে উইটনি মানে মানে কাট মানে মানে কাট মানে ওফ। আমি ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করতে চাইলাম কিন্তু ততক্ষণে কাঠ বা যেই হোক কেন আমার পিছন ঢুকে পড়তে চাইছে আমার ঘরে হাতে ঢেলে রেখেছি দরজা আমার শক্তিতে শক্তিতে কুলাচ্ছে না। প্রবল শক্তিতে দরজা ঠেলে ঢুকে পড়তে চাইছে এত তাই আমি দেখলাম খুব বেশিক্ষণ আমার পক্ষে এই শক্তির তীব্রতা ঢেকিয়ে রাখা সম্ভব না আমি হঠাৎ করে ছেড়ে দিলাম দরজাটা যেটা ভেবেছিলাম আই হলো এক ছুটে টয়লেটের দিকে দরজা লক করে দিয়েছি আমার ফোন রয়ে গেছে ঘরের ভেতরে কিভাবে রক্ষা পাবো আমি উন্মাদের হাত থেকে কিভাবে খবর দেব হেনরিকে ও হেনরি তুমি তো বলেছিলে সবসময় আমার সঙ্গে থাকবে টের সম উঠছে দরজা আর একটা অদ্ভুত ব্যাপার আমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইয়ে দিল দরজার বাইরে দরজা খোলো দরজা খোলো আমি তোমার সঙ্গে দরজা খোলো আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই এই বোকা বুড়োটা এক্ষুনি চেঙ্গে ফেলবে সাটা কাঠ আমি যখন কথা বলছি তখন তোমার কথা বলার দরকার আমি বুঝে উঠতে পারলাম না দরজাটা ভেঙে পড়লে কি হবে উন্মাদের হাতে আমি আদৌ কি স্কাইলাইটটা ছোট আমার মতো ক্ষীণ দেহির পক্ষে যথেষ্ট আমি আর কিছু চিন্তা না করে উঠে পড়লাম কমডের উপর তারপর যখন স্কাইলাইট বে বাড়ির বাইরে পড়লাম তখনও টয়লেটের দরজায় ধাক্কা দিয়ে চলেছে ঘাট স্কাইলাইট বেয়ে মাটিতে পড়ে বেশ আঘাত পেলাম মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব। আমি গেটের বাইরে এসে হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক তাকালাম হেনরি বলেছিল প্লেন ড্রেসে পুলিশ আশেপাশেই থাকবে কোথায় তারা খুব অভিমান হচ্ছিল হেনরির উপরে আমাকে বিপদের মুখে ফেলে ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে নিশ্চয়ই আমি রাস্তা ধরে ছুটতে থাকলাম এছাড়া আর কোনো উপায় নেই আমার না আমার কাছে ফোন আছে না গাড়ির চাবি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব শেরিফের অফিসে পৌঁছতে হবে জানি জানি পায়ে হেঁটে সেখানে পৌঁছোতে চল্লিশ মিনিটও লেগে যেতে পারে কিন্তু কিছুই করার নেই রাস্তার পাশের ফোন বুথগুলো পার হয়ে যাচ্ছিলাম আমার কাছে এক পয়সাও নেই ফোন করার জন্য রাস্তা পুরো সুনশান একটা লোককে দেখতে পাচ্ছি না যার কাছ থেকে সাহায্য চাইবো নাইট গাউন্ট পরা অবস্থায় ছুটে চলেছি এত দৌড়নো অভ্যেস নেই বুকটা হাপরের মতো উঠানামা করছে মনে হচ্ছে যেন আর বেড়ে উঠব না ঠিক তখনই পিছনে একটা গাড়ির শব্দ আমার প্রাণে যেন ভরসা আনলো আমি চোখে জল নিয়ে পেছনে ভিডলাম একটা গাড়ি গাড়িটার আলো আপার করে জ্বালানো আমার চোখ ধাঁধিয়ে গেল আমি প্রাণপনে দুহাত নেড়ে গাড়িটাকে থামার সিগন্যাল দিচ্ছিলাম থেমে গেল গাড়িটা আমি খেয়ে গিয়ে পড়লাম বনেটের চোখ একটু শয়ে এলে দেখলাম আমি দুহাত দিয়ে আঁকড়ে ধরে আছি গাড়িটার ক্যাট ক্যাটে সবুজ রঙের বনেট আর ভেতর থেকে আমার দিকে চেয়ে আছে রঙিন চশমায় মোড়া এক জোড়া চোখ আর নিতে পারছিলাম না আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে আগে চোখে পড়ল দুটো দৃশ্য রঙিন চশমা লাল টুপি দাড়ি গোফওয়ালা লোকটার পরনে একটা ফুল স্লিভ গাউন যাতে তাকে দেখতে লাগছিল ঠিক যেন স্নো হোয়াইটের সতমার মতো আর দ্বিতীয় সবুজ গাড়িটাকে সামনে পিছন থেকে ঘিরে ফেলেছে অন্তত গোটা ছয় পুলিশের গাড়ি আমার জ্ঞান ফিরল হসপিটাল বেডে আমার মুখের ওপর ঝুঁকে রয়েছে হেনরির উদ্বিগ্ন মুখ ট্রমা কাটতে দিন তিনেক সময় লেগেছিল আমার হসপিটাল থেকে হেনরি সোজা নিয়ে গেল ওর অ্যাপার্টমেন্টে যদিও ওখানে ও আর বেশি দিন থাকবে না ওর কাজ শেষ এবার ফিরে যেতে হবে নিউ ইয়র্কে হয়তো আর সপ্তাহ খানেক আছে হেনরি এখানে তার মধ্যেই আমাকে অন্য আশ্রয় খুঁজতে হবে আমিও সম্ভব হলে আর এক মুহূর্ত এখানে থাকতাম না কিন্তু চাকরির শর্ত অনুযায়ী এক মাসের নোটিস না দিয়ে আমি রিজাইন করতে পারবো না এর মধ্যেই নোটিস পাঠাবো। তার এক মাস পর আমিও ফিরে যাব নিউ ইয়র্কে হেনরির অ্যাপার্টমেন্ট ওদের ডিপার্টমেন্ট থেকে পাওয়া তাই ও চলে গেলে আমাকেও এটা ছেড়ে দিতে হবে হেনরির কাছে এসে আসি দিন দুয়েক হলো মাঝে মাঝে ইচ্ছে করে জিজ্ঞেস করি কর্টের কথা क्योंकि मानसिक भावी एत दुरबल कर्टर नाम मन एले हाथ पापते थे रात घुमे स्वप्न देखी कर्टे तक हासे माझे से परिणत होते क्रेगरते धाधार समाधान करते হেনরির যাওয়ার সময় এগিয়ে আসছে আগামীকাল সকালই চলে যাবে হেনরি আমিও একই সঙ্গে রওনা হব আমার নতুন ঠিকানার উদ্দেশ্যে হেনরি ব্যবস্থা করে দিয়েছে ওরই এক সহকর্মীর বাড়িতেই সপ্তাহদিনেক থাকবো আমি যতদিন না নিউ ইয়র্কে যেতে পারি তার বাড়িতে তার স্ত্রী আর দুটো ফুটফুটে বাচ্চা আছে আমি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারব আমি সত্যি খুব আশ্বস্ত হয়েছি ডিনারের সময় একরকম কৌতূহলের বসেই হেনরির কাছে আমি কখনো তোমায় ওর কথা জানাতাম না শুধু তোমাকে না আমাদের মতো পোড় খাওয়া পুলিশ কর্মচারী অনেককেই ট্রমাটাইজ করে দিয়েছে মানসিক চিকিৎসার জন্য হসপিটালে कतदिन कत बचर केट एक बिल मानसिक रोग शिकार जर नाम डिसोसिए डिजर्डर जापल पार्सनिर्डर ए रोग चिकित्सा हो बटे तब सम्पूर्ण सुस्थ हवा दिन ही सम्भव नानुष्टर मध्य बस कर एकाधिक सत्ता कर्टर मध्य छो तीन सत्ता कर्टनीजे उटनी ग्रेगरि ক্যারন ওভারহিল নামে একজনে ছিল সতেরোটা সত্তা তুমি ক্রিসের নাম শুনেছ ক্রিসমোট ওর মধ্যে ছিল ফিল্ম পর্যন্ত হয়েছিল দা থ্রি ফেসেস অফ ইভ পারলে কখনো দেখে নিও এদের মধ্যে যখন যে সত্তা মাথা চাড়া দিয়ে ওঠে সেই ব্যক্তির অতীত বর্তমান ভবিষ্যৎ সব তার চলে যায় सबकिुके देखोक तुम्हें चें मान से जो तुम सम्पूर्ण भाई कर्टे तीन सत्तार खाप छा कथा थे के? टुक पुलिस उद्धार करतेम दल कर्ट एक हलिड प्रोडक्शन दशक ग्रेगर संगे और ही आला आस्ते आस्ते ग्रेगरिटमान ग्रेगर स्त्री छुंदर कर्ट तरह दुरबल हो पड़े আকর্ষণটা সম্ভবত দুতরফেই ছিল কিন্তু গ্রেগারি কোনোভাবে সেটা জেনে ফেলে একদিন দুই বন্ধুতে প্রচন্ড ঝগড়া হয় যা হাতাহাতি পর্যন্ত পড়ায় কট রাগে উন্মত্ত হয়ে গ্রেগারির মাথায় আঘাত করে গ্রেগারি মারা যায় গ্রেগরিকে খুন করার পর পালাবার সময় কট গ্রেগারির স্ত্রীকে বলে তার সঙ্গে আসতে কিন্তু সে খুনির সঙ্গে যেতে রাজি হয় না এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেনি মন ও মস্তিষ্ক সে একাই পালিয়ে যায় বটে কিন্তু বাস করতে থাকে গ্রেগরি আর তার স্ত্রীকে নিয়ে সে প্রথম থেকেই সম্ভবত লাভলকে থাকতো না পুলিশের চোখ এড়াবার জন্য মরুভূমির মধ্যে কোথাও আস্তানা গেড়েছিল সে আর তখন থেকে শুরু হয়েছিল তার কিলিং স্প্রি খুনের সময় তার মধ্যে জেগে উঠত গ্রেগারির সত্তা সম্ভবত অপরাধবোধ বোধ থেকে রক্ষা পাওয়ার জন্যই তার অবচেতন মন এই সত্তার জন্ম দিয়েছিল আর উইটনি কে নিজে স্ত্রী বানানোর চরম ইচ্ছে থেকেই উইটনির সত্তা সময় সময় জেগে উঠত মধ্যে হাইওয়ে থেকে বয়স্ক একা বড় লোকদের ফুঁসলে কোনোভাবে তাদের গাড়ির স্টিয়ারিং নিজের আয়ত্তে নিত কা তারপর গাড়ি শুদ্ধ তাদের নিয়ে যেত মরুভূমির কোন অজানা প্রান্তে সেখানে তাদের খুন করে টাকা পয়সা লুট করত দেহ সেখানেই কোনো দুর্গম জায়গায় ফেলে কোন দিন মরুভূমির মধ্যে গা ঢাকা দিয়ে থাকতে থাকতে গোটা মরুভূমিটাকে নিজের হাতের তালুর মতো চিনে ফেলেছিল কার তাই এসব ছিল তার বাহাতের হাতের খেল কিছুদিন পরে সেই খুন হওয়া লোকটির গাড়ি এমন ভাবে এমন জায়গায় রেখে আসতো चो क्रिमिनोलि प्राय चल्लिस बचर एक रकम परफेक्ट क्राइम ही पुलिस के घूणाक्षरे सूत्र पर्त पे शेष पर्त भूल्ट कर फिलल जेसन रक्त लाख डॉलर खेयाल ना বোধ এত বছর ধরে ধরা না পড়ে পড়ে ওর আত্মবিশ্বাস একটু বেশি বেড়ে গেছিল মানে ওর শাস্তি হবে না সেটা তো ঠিক করবে কোট সাধারণত মানসিক রোগীদের চরম শাস্তি মানে প্রাণদণ্ড দেওয়া হয় না কিন্তু যে এতগুলো মানুষকে খুন করলো তার বিচার হবে না ওর প্রাণদণ্ডই হওয়া উচিত তাই যদি বলো জ্যানেট তাহলে শাস্তিটা পাবে কে কর্ট তো হত্যা করেনি করেছে গ্রেগারি কোর্ট কি পারবে শুধু দিতে কর্ট নিজেও জানে খুনি গ্রেগরি। তাহলে বিনা দোষে এরকম ঘটনা আমেরিকার অপরাধের ইতিহাসে এই প্রথম নয় উনিশশো সালে কোয়ানিতা ম্যাক্সওয়েল নামে একজন হোটেল কর্মী ওই হোটেলেরই একজন বোর্ডের খুন করার অভিযোগে ধরা পড়ে পরে জানা যায় বাস করে যে খুনটা করেছিল কোর্ট হুয়ানিতাকে নির্দোষ বলে রায় দেয় তবে তাকে চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে যেতে হয় কাজে ক্ষেত্রে কি হতে চলেছে তা একমাত্র সময়ই বলতে পারে গল্পটা এখানেই শেষ হেনরি ফিরে গেছে নিউ বাড়িতে আছি সেখানে খুব ভালো আছি যতক্ষণ বাড়িতে থাকি বাচ্চা দুটো আমার কাছেই থাকে খুব ভালো লাগে ওদের সঙ্গ তবু আর এখানে ভালো লাগছে না খুব তাড়াতাড়ি ফিরতে চাই নিউ ইয়র্কে চেনা মুখের মাঝখানে হেনরি সকাল বিকেল ফোন করে কোন শব্দ নেই কেন অথচ আমার বুকটা কেমন কেঁপে উঠল হেনরি হেনরি হ্যালো হ্যালো হেনরি কিছু বলো প্রায় কেঁদে ফেললাম আমি সে আস্তে আস্তে গুনগুনিয়ে উঠল আমার একটা না হেনরি আজ সানডে সাসপেন্সে শুনলেন বৈশালী দাসগুপ্ত নন্দীর লেখা গল্প মনের রং ধূসর চরিত্রে এবং গল্প পাঠে অয়ন্তিকা কাট শঙ্করী প্রসাদ মিত্র উইটনি গোধুলি ফুল বিক্রেতা শ্রী হেনরির চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমিতি ধনী পরিকল্পনা শুভদীপ বিশেষ সহযোগিতায় প্রদ্যুত পোস্টার ডিজাইন জয়েন্দ ড শঙ্করী প্রসাদ মিত্রের শব্দগ্রহণ অভিজ্ঞান মিত্র শেষ হল বৈশালী নন্দীর লেখা গল্প মনের রং ধূসর সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স